মোহান দরবার লা শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে প্রতি জুমার নেয় আজকেও মরকজুল হলুম আল ইসলামিয়া জামে মসজিদে سلات الجما آدھا کرفی کے نائے کردہ گت جماعت آلوچنا کر گلو دین نے بڑا باڑی کر سمپرکے اسلام مدم پنتھی دین جڑا باڑی استعمال نہیں آپ چھڑا چھاڑیوں छाड़ा छाड़ी नहीं आगे जुगे दिनगुलर कड़ाबाड़ी कर कारण ध्वस्य मुसलिम जति के अल्लाहर रसूल सल अलीसल्लम बार बार सवधान करना तुम्हारा ने बाड़ाड़ी करो ना जे रमी कर ख्रीस्टाना तरफ ओली तरह नेक्ट बुजुर्ग दिनदारीसाना ईसा अल्सलम के आल्लर पुत्र यहुदीरा ओजायर आलम के आल्ला पुत्र दबी कर लार विस्तारित आलोचना गत सप्ताह बाड़ाबाड़ी गुर कारण हल जहाँ गत सप्ताह आलोचना एक नम्बर कारण हे अल जहालीन দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ সবহান যে কিতাব নাজিল করেছেন এই কিতাবকে মানুষ পড়ে না মানুষ কেবল বিভিন্ন বুজুর্গের কাহিনী বিভিন্ন বুজুর্গের লেখা অজিফা এগুলো পড়তে অভ্যস্ত আর এ কারণেই তারা সঠিকভাবে আল্লাহর কিতাব থেকে দিন গ্রহণ করতে পারে পারেনি এখনো আমরা দেখি আমাদের সমাজে যারা বিভিন্ন পর্যায়ে ड़ मध्य लिप्त आ मूलत बसिर्भग लोक आल्ला कुरान रसुलर सुन्नार क्या बोला बुजुर्गारा कि कम बुझे बड़ आलेमरा कि कम बुझे एखे एत बड़ मद्रासा आत बड़ बड़ महदेसीन आम बुझे एक और सामने बढ़ते दीबेना पहले प्रथम विषय हे अल जहालिद्दीन दिन ब्यापारे तरह अज्ञता दु नम्बर विषय जरा इततेउल हाव मन प्रवृत्तर अनुसरण इततेउल हावे दल आई दल के जेतानों दल के प्रतिष्ठित करारा तर मन मत कुरान एवं हादिसर व्याख्या कर যেগুলো কোন রকম তাদের পক্ষে নেওয়া যায় তা করেছে আর যেগুলো তাদের পক্ষে নেওয়া যায় না সেগুলোকে অপব্যাখ্যা করেছে যে সমস্ত পীরেরা বলেন আমাজ রোজা লাগে না তারাও কোরআন দিয়ে দলিল বেশ করে যেটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি সুরায় হেজরের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহান এখানে বলেছেন হাত্তা তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত না আসে ओरा का एक तर्जमा करल अधिकतार शीर्षम कम परिभाषा तो हईद मान आल्लार संगे एकाकार मूलत सूफीबादी सब एकदिओ पाम पीड़े नाम बोलना ये कारो खुशी हार कारण नहीं पाकिस्तान भारत सह जो पीर आस्ताना दुनिया जेको प्रंत आ सब पीर एक बुजुर्गरा अबाद करते करते आल्लर सरकम भाव चीनी पानी संगे मिसे जाएर अलिरा आल्लर संगे मिसे जाए हादिसा पेश कर गत सप्ताह बंदार बंदा जो एबादत करते करते हाथ हो जाए जादी बांदा से चले আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে এই হাদিসের কারণে তারা বুঝল যে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এবং বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোন রকম পার্থক্য থাকে না আর এই পর্যায়ে গেলে তখন যেহেতু কোন পার্থক্য নেই তখন জিকির করে আনাল হক আমি আল্লাহ আর এই কারণে তারা কোরআন হাদিসের অবব্যাখ্যা করে এ আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসুল নিজেও করেছেন আপনারা তাফসির কাছির খুলে দেখবেন আল্লাহ নবীলাম কি ব্যাখ্যা করলেন সুরা হিজরের নিরানব্বই নাম্বার আয়াতের মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো এখানে মৃত্যু বলা হয়েছে মানে মৃত্যু এটা আল্লাহ রসুল বলেছে তার মানে মৃত্যুর আগ পর্যন্ত কারো থেকে কোন এবাদত মাফ হবে না কিন্তু সুফি সাহেবরা তর্জমা করলেন একিনমানি তার চূড়ান্ত মাকাম আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া এই পর্যায়ে গেলে আর ইবাদত লাগে না এরকম ভাবে আপনি দেখবেন যারাই এত্তেবাউল হাওয়া নফসের পূজা করে মন পূজারী তারা নিজেদের যে আকিদা নিজেদের যে বিশ্বাস এটাকে ঠিক রাখার জন্য কোরআনের অবব্যাখ্যা করেছে কুরানুল করিম আল্লাহ সুহান রুমের উনত্রিশ নম্বর হাতে বলেছেন বরং যারা জালিম তারা নিজেদের আহওয়া হাওয়া প্রবৃত্তির অনুসরণ করেছে বেগায় এলমিন এলেন ছাড়াই হদি মান আবল এখন যারা গোমরা হতে চায় কোরআন হাদিসের এগেম নিতে চায় না আল্লাহ তালা বলছেন যারা গোমরা হতে চায় আল্লাহ তাদেরকে গোমরা হতে দেন এদেরকে কে হেদায়ত দিবে এদের হেদায়ত দেওয়ার কেউ নেই তাদের সাহায্যকারী আর কেউ নেই তাদেরকে আপনি যতই কোরআন এবং হাদিস দিয়ে বলে বলেন না কেন তারা এটা শুনতে রাজি হবে না আল্লাহ তালা কোরআনে আরাকাতে একটা বলেছেন ওয়াইন্না ক্যাথিরন নাবি অনেক লোকেরা মানুষদেরকে গোমরা করে তাদের প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে এরকম আরো অনেকগুলো এত আছে হাওয়া সম্পর্কে আমার আলাদা আলোচনা আছে উপরে তিন নম্বর যে বিষয়টা মানুষ কেন গোমরাহির মধ্যে যায় বাড়াবাড়ির মধ্যে যায় গুলু কেন করে তিন নম্বর কারণ হচ্ছে আলাল জাল হাদিস দুর্বল হাদিস ভিত্তিহীন হাদিসের উপর ভিত্তি করা দেখবেন এই সুফিদের যতগুলো হাদিস বেশিরভাগ হয়তো জাল নাইলে দুর্বল সেই কোন হাদিস তাদের নেই জাল হাদিস যেমন মাল্লা শাহ খালাহুফা শায় শেতান যার কোন পীর নাই তার পীর শয়তান এইটা যদি একজন অশিক্ষিত মানুষ শুনে তো সে তো মনে করবে আজকে গিয়ে পীর ধরা দরকার পীর যার নাই তার পীর শয়তান এইটার অনেক কাহিনী দিয়ে গল্প দিয়ে সাজাইয়া গুছাই এমন ভাবে নাটক তৈরি করে শেষ পর্যন্ত দৌড় দেয় পেরে গেছে মৃত হওয়ার জন্য অথচ এটা একটা জাল ভুয়া আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে আর এরকম মিথ্যা হাদিস যারা তৈরি করে তাদের সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন মুসলিম শরীফের মোকদ্দমা খুলে দেখুন মান মনকাদা আলাইদান আল্লাহর রাসুল সাল আলাইহাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে বয়ান করে তাহলে নার সেদিন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় এদের আরো আছে আল্লাহর অলিরা কখনো মরে না আল্লাহর সব দেখে তার আল্ হাই চিরঞ্জীব চিরঞ্জীব কে আলহাই চিরঞ্জীব হচ্ছেন একমাত্র আল্লাহ আর এখানে আলাহ অলিরা মরে না আপনারা আশ্চর্য হবেন একজন বক্তা আছে জামাতের মুখপত্র নাম নুরুল ইসলাম নামটা বলে দিলাম একটা সম্মেলন করেছে আমার বিরুদ্ধে আমি কি বলেছি ও মরে নবীরা মরে এটাকে ধরে নবীরা মরে না জীবিত বিশাল সম্মেলন করল হাজার হাজার ছিল আলেমরাই আল্লাহর নবী জীবিত এখন যেহেতু অলিপুরি বলেছে আর কি আর আল্লাহর কালাম আপনি শুনান কোন পরিষ্কার বলা আছে ওয়াই হুম মাইয়েতুন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন ওরাও মৃত্যুবরণকারী ইন্নাকা মাইতুন ওয়াই হুম মাইয়েতুন সুরা আর জুমার এর তিরিশ নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন নিশ্চয় নিশ্চয় আপনি মৃত্যুবরণ করি আর আপনার শত্রু যারা তারাও মৃত্যুবরণ করিমুন এরপরে কেয়ামতের দিবসে তোমাদের রবের কাছে তোমাদের এই ঝগড়া মীমাংসা হবে সেদিন দেখা যাবে কারা হকের উপর আছে আল্লাহ বললেন আপনি মৃত্যুবরণকারী কোরআন দিয়ে अपनी बोल मानबा अलिपुरी रसुलीवी तो देखो अल्लाहर रसुल्लाह आलह जो हनुद्ध आलह आहत हो पड़े ग शयतान खबर छड़े दिल मोहम्मद मरे गे खबर छड़ाइल साहब दुईटा ग्रुप हो ग एक ग्रुप चिंता कर आल्ला नबी जो शहीद हो गए जीवित थी आपकी मरणप युद्ध चलाते लगलें रूप चिंता करें नबी जो जीवित हो कठिन परीक्षा कर दिलेन ताल एम्ला तुम्हारा केंद्र करुद्ध करो देखो नबी की शक्तिशाली पूरा मैदान फाका सब ए मन हो ग আর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়ে আছেন আর বলছেন সামনে পারছেন পালাচ্ছেন না নাতালিম আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালেবের পুত্র তার মানে আরবে প্রসিদ্ধ ছিল আব্দুল মোতালেবের বংশে একজন নবী আসবে আল্লাহর নবী জানিয়ে দিলেন আমি কোন ভীরু নবী নই আমি কোন কাবুরুষ নই আমি সেই আব্দুল মুতালেবের বংশধর আব্দুল মোতারে পুত্র আমি ভীর নবী নই সামনে যুদ্ধ করো শানের ছড়িয়ে দিল মোহাম্মদ মরে গেছে এবারে সাহাবাইকে আমার আল্লাহর নবীর ডাক শুনে আবার সমবেত হলেন এরপরে যখন যুদ্ধ করলেন আল্লাহ সবহান হুয়া তালা যুদ্ধে বিজয় দান করলেন এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে বেশি গণিমতের মাল পেয়েছিলেন সেই হোনাইনের যুদ্ধ এখন বুজুর্গের বাপটা ঠিকই আমাদের বুজুর্গ এত বড় বুজুর্গ বিশ্বাস মুরগি জবাইগত ভয় করে এই সময় আল্লাহ আল্লাহান কোরআনের আয়াত নাজিল করে দিলেন সুরায় আল এমরানের একশো চৌচল্লিশ নম্বর আয়াত ওমা মোহাম্মদ কবলিহির রসুল আফা ইম্মা মোহাম্মদ সাল সাল্লাম তো একজন রসুল মাত্র তিনি তো আল্লা নন তদলাহির রসুল তার পূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছেন সকলই দুনিয়ার থেকে চলে গেছেন সকলেই মৃত্যুবরণ করেছেন আফা ইম্মাত আপাই মাতা আও কুতিলা এখন যদি সে মৃত্যু হয়ে যায় নিহত হয়ে যায় জেনে রাখো তোমাদের যে কেহ পিছনে ফিরে যাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম মরে গেছেন এই যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে তাহলে তোমরা এতে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা যারা শুক্র গুজার তাদেরকে আল্লাহ তালা যা দান করবেন এই আয়াত হল আল্লাহ আর নবী যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন সকালে একটু সুস্থ ছিলেন আবু মুখর সিদ্দিক রাজি আল্লাহ আনহু নিজের খ্যাত চলে গেছিলেন আল্লাহর নবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল অমরবিন খতাব तरबाड़ी हाथे नेमेन नहीं, नहीं विभ्रांतर मध्य से सोा अल्लाह नबी घर आयशार हुजरा एवर ए चादर दिए ढाई चादर खुलल तीम तो हाइये नानी एर चादर ढेके दिले जनसमक्ष आसलेंकली अपेक्षा आबू बकरू बकर जरा मोहम्मद सल्लाम के मृत्यु बोले तबा करो ना कि हादिसर सब कब खुलन कोलिपुरी और गलिपुरी की, की देखार विषय नबी सल्लाम सहबी খুব জোরালো কণ্ঠে বললেন আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো নিশ্চয় আল্লাহন আল্লাহ চিরঞ্জিত আল্লাহ মরেন নাই মাম্মা সাল্লা সাল্লাম কি হয়ে গেছেন মরে গেছেন এরপরে কি আল্লাহ নবীকে কবর দেন নাই জীবিত মানুষকে কবর দেওয়া জাহেজ না হারাম আল্লাহ নবীকে কবর দিল জন্য যদি জীবিতই থাকতো আল্লাহর নবীকে যারা কবর দিয়েছে তারা অন্যায় করেছে কি না। কি মারাত্মক অন্যায়টা করলো নবী জীবিত তার কবর দিয়ে দিল অলিরাজ জীবিত কবর দিল এখন আপনি প্রশ্ন করবেন কোরআনে তো শহীদদের সম্পর্কে স্পষ্ট হয় তাতে জীবিত আছে, হ্যাঁ যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তোমরা এদেরকে মৃত্যু বলো না আচ্ছা মৃত্যু বলো না তার মানে জীবিত তারা হিয়াউন তারা জীবিত ওলা কিল্লা তোমরা তা তের পাওনা সুরা বা কারা একশো চুয়ান্ন নম্বর আয়াম এখানে পরিষ্কার বলা আছে কোরআন এবং আদিসের যে আয়াত দিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়েন ওই আয়াতের মধ্যেই জবাব আছে আল্লাহ এখানে বলে দিয়েছেন তারা জীবিত তবে এই জীবিত তোমাদের জীবিত না আলাদা এই জন্য আকিদার কেদার পরিষ্কার করা আছে নবীরা জীবিত হোক এরকম ভাবে আল্লাহ বলেন শহীদরা বলেন আপনি জীবিত বলেন সেই জীবিত লাইসাকে হায়া আতে না হায়াত হায়া তাদের ওই জীবনটা আমাদের এই জীবনের মতো জীবন নয় এরকম জীবিত না এখন যারা এরকম জীবিত বলে তারা কোথায় লিপ্ত হলো যেহেতু তারা জীবিত মানে সব দেখেন শুনেন মুসাফা করেন বিভিন্ন পরামর্শ দেন ফাজা এলে আমলও একটা কাহিনী আছে আর এইটাকে উপর ভিত্তি করে আবার দাওয়াতুল হকের আমিরুল উমারা মাহমুদুর আসাদ সাহেব বই লিখেছেন হায়াত রেফাই বইয়ের कवर पृष्ठ सुंदर लिखे दिए इं महान बुजुर्गर जीवन जिन पांच पंचान्न हिजड़ी हज करते गल्लाबी तारे मुसाफा कर हाथ बेर मुसाफा कर नब्बे हजार लोकता दर्शन करब्दुल क्य जिला तेजे एक जो नाटक ए रकम ही साझा नब्बे हजार लोक हाथ बैर दिए थके नब्बे हजार लोके देखा कि सम्भव আর এখনো বসলিদ যে পর্যায়ে আছে এখন এত বাড়াবার পরেও এই মসলিনব্বই হাজার লোক ধরে এখনো কি বুঝাচ্ছে এরা এরপরে আসুন আল্লাহ নবীর মৃত্যুর বলে ফাতেমা ছিল জীবিত ফাতেমার জন্য হাত বের করেছেন আবুবকুরমরের জন্য হাত বের চুপ করেছেন কোন সাহাবির জন্য হাত করেছেন আমার ভাইয়েরা আল্লাহর নবী পরিষ্কার বলেছেন জাহবান। गम खेज अथवा दान जान सब अर्जन कर जत बड़ो न्याल करो हमारी सेल्लाहर नबी हाथ बेर करना सम्पर्क आल्लाल्लाहारतुष्ट तरह सन्तुष्ट सहबी हाथ बेर हल ना आल्ला नबीर को जो हाथ बेर हल ना একজন আজাদ মসজিদের মোহতামিম দাওয়াতুল হকের আমির উমারা উনি লিখেছেন কাজে এইটাকে আর কেও বললে কি গ্রহণ করা যাবে ভাইয়েরা আমার সেজন্য বলেছি এদের নির্ভরতা অনিরা মরে না করছে अल्लाह सुबहानलास्कार मानुषर ची जीवन दान करी कल्लनाथ सिंह प्रति प्राणी मृत्युर सात ग्रहण कर लिखे कुरान करीमे सूरा आलम्बिया एकुश नंबर सुरार चौतर नम्बर आज पुरुण आल्ला আপনার পূর্বেও যত মানুষ ছিল আমি কোন মানুষের জন্য চিরস্থায়ী জীবন দান করি নাই অমা জাল না আমি বানাই নাই দেই নাই কাউকে লেবাশারিন কোন মানুষকে মিন কবলিকা আপনার পূর্বে আল খুল মানে চিরজীবন চিরঞ্জীব আপনার আগে আমি কোন মানুষকে বানাই নাই আফাইম মুক্তা আফাই মিথ্যা আপনিও যদি মরেন থাকবে। আপনিও মরবেন ওরাও মরবেন এরপর আল্লাহ পরিষ্কার করে দিলেন কলনাথ সিং মাউত। একাতটি প্রাণী যার মধ্যে প্রাণ আছে রুহু আছে কুল্লনাথ নাফসিন দা একাতুল মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী আস্বাদনকারী কারো জীবিত আয়াত আমি বললাম বাড়িতে গিয়ে মিলাইবেন যদি মিলে যায় তাহলে তোর মুসলমান আমির লুমারা বলুক আর রইস খুমারা বলুক আর কোন অলিপুরি বলুক গলিপুরি বলুক যে বলুক না কেন মুখের উপর ছুঁড়ে বেড়ে দাও জাল হাদিস দিয়ে মরে না আল্লাহ করলো এরকম বহু হাদিস এজন্য বলেছিলাম ওদের ভিত্তি তিন নাম্বার ভিত্তি হচ্ছে জাল হাদিসের উপরে ভুয়া হাদিস মিথ্যা হাদিস আল্লাহ নবীর নামে তৈরি করে ওরা নিজেরা নবী তৈরি করেছে কারণ যখন বলা হয় পালা রসুল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন অথচ আল্লাহর রসুল এই রসুল হাদিজ বলতেছে আল্লাহ রসুল বলেছে অলিরা মরে না ওলিদের চেহারার দিকে তাকাইলে বলে গুনা সব মা হয়ে যায় কোন আছে নাকি এটা ভিন্ন বিষয় হ্যাঁ আল্লাহর অলি সত্যিকার যারা তাদের মর্যাদা অনেক বড় সেটা কোরআনই আছে সেই অলি যে সে তা নিশ্চয় থাকে ওই যে কোরআনে বলা আছে তোমরা সৎ লোকদের সঙ্গী হাজ বলে হয়েছে। এ ভাই সতলোকদের সঙ্গী হতে বলা হয়েছে এটা ঠিক সেই সতলোক যে পীরসাপ তা পাইলে কোথায় সতলোকদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন সেই সতলোক কারা এটাকে আল্লাহ বলেন নাই আল্লাহ এটা বলেন নাই আল্লাহর ব্যাখ্যা মানব না পিরসাপের ব্যাখ্যা মানব আল্লাহর ব্যাখ্যা দেখুন আল্লাহ আল্লাহরাই হজুরাতের পনেরো নাম্বার কারা ভাইরা আজকে যারা পীরের মুড়িটি আছেন ভালো করে বুঝে রাখেন তবা করেন আল্লাহ আলম নিজে ব্যাখ্যা দিয়েছেন সৌরায় হজুরাতের পনেরো নাম্বার পড়ুন ওইখানে সওয়া দেখুন কারা তার ব্যাখ্যা দিয়েছেন ওই সমস্ত মমিনা যারা আল্লাহর পরিমাণ এনেছে অরসুলিহি এবং তার রাসুল পরিমাণ এনেছে সোম আলমিয়র তাবু এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় করে নাই এবং তারা তাদের মাল এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জেহাদ করে আল্লাহ বলছেন মারেফা দুইটা জুমলেস মিয়া এরপরে হুম আরবি গ্রামার যারা বুঝবে আল্লাহ তারা পাঁচটা তাকিদ দিয়ে গুরুত্ব তিনি বলেছেন এরা হচ্ছে একমাত্র এরাই স্বাদে আল্লাহ তারা বললেন যারা নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহর যুদ্ধ করে জেহাজ করে তারাই হল বলল যারা গাড়ি ছাড়া চলতে পারে না কোন জায়গায় গেলে খাবার মেনু হাদিয়া তো বাড়ি স্তূপ থাকে এর বার শরীর টিপা লাগে এরা হল সাদে কোন মাথা টিপতে দুইজন দুই হাত ধর টিপতে চারজন পাও টিপতে চারজন শরীর টিপে মনে একজন মিরগি রুগী একটা ধরা পড়েছে ঠিক না এরা সহ দেখুন ওর আনুল আয়াতগুলো বিক্ষিত করেছে হুজরাতের পনেরো নাম্বার যেখানে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন এরা সাদেকুন এবারে দুইটা আত্মী মিলান তোমরা সৎ লোকদের সঙ্গী হও আর এই একটা মিলান কি হলো এতে ওরা আর একটা করে বেশ করে সিলা আল্লাহকে পাওয়ার জন্য অসিলা তালাশ করো ঠিক আছে আমরা বলে আল্লাহ বলে অসিলা তালাশ করেন ওসিলা এটা ঠিক কোরআনুল করিমের সুরাল পাঁচ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়ত আল্লাহ বলছেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো পরে বলে কেন তাহলে যাবে এরপরে তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করো তাহলেই সফলতা অর্জন করবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতে বললেন সে অসিলাকে আল্লাহ বলে দিবেন না আল্লাহ তালা সবচেয়ে বড় অসিলাটা বলে দিয়েছেন আরে তা আল্লাহ রসুল বলেছেন হবে আমাদের আল্লাহ তালা যে আমলগুলো পছন্দ করেন যে আমলগুলো খুশি হন আল্লাহর সেই আমলগুলো তোমরা বেশি করে করো আল্লাহ নগুত্ব করো আল্লাহর এবাদত গুলো করো তাহলে অসিলা পাওয়া গেছে না ওসিলা আছে করানি ঠিকই আছে আপনার এই জন্য কথা শুনলি কোরআনেরা এত পড়লো কিন্তু কি পড়ল ভালো করে বোঝার চেষ্টা করবে কি পড়লো আর কি বলল? অসিলা আছে একজনের দেখাইছে এই যে মেয়েটা আমার কি আমি বাপ তো বাপ হয়ে সন্তান দেখা যায় এই তো সব সন্তান সন্তান তো দিকে বাপ কিন্তু কার মেয়ে দিয়ে তুমি বাপ হইলা এটা আরবি পর্বত আছো আল্লাহ কিনবেন কার মেয়ে দিয়ে তুমি বাপ হয়েছ কোরআনের দলিল তো ঠিকই আছে সদ সঙ্গী হও कौर बसिलो से विभ्रांत मध्य मानस कुरान आयात के बड़ जालिम दुनिया जालिम देखने को उद्धार करते सब चे बड़ा चिंतई डाक चिंताई कारी मानुष्ट टा पा चिंतरे एक्टा लोकर क्षति हो আর এরা আল্লা কালামকে পূর্বের যুগের দিন থেকে ধর্ম থেকে তারা ধার করে কিছু জিনিস নিয়েছে আগেকার ধর্ম আগের দিন থেকে এই জিনিসগুলো তারা পেছে। এই আমরা দেখি এই সুফিবাদী যারা আকিদায় বিশ্বাসী তাদের সম্পর্কে আমরা স্পষ্ট যে এরা হিন্দুদের থেকে কিছু খ্রিস্টানদের থেকে কিছু এহুদিদের কিছু এই সব ধার করে করে একটা ধর্ম তৈরি করেছে আর রহবা রহবানিয়ত বৈরাগ্যবাদকে গ্রহণ করেছে খ্রিস্টানদের থেকে আল্লাহাতক আল্লাতি তুষের আদিরা এরকমভাবে ওই যে সুফিদের নির্জনতা একাগ্রতা আছে খালোয়াদ বলে যারা খানকা এগুলো নিয়েছে থেকে গির্জায় ওদের এরকম তো নেয় এরা দলিল পেশ করে আল্লাহর নবী নাকি আল্লাহর নবী সাল সাল্লাম নাকি গাড়ে হেরায় ধ্যান করেছেন এই লোকগুলো বোখারিফ পড়ায় কি বারাত্মক জানেন বোখারি সেটা এক আরে শুরু পৃষ্ঠে যাচ্ছে আদিস আল্লাহর রসুল কি ধ্যান করতেন সেখানে গিয়ে সুতরাং ওখানে পরিষ্কার বলা আছে ওই সময় যে এবাদত ছিল দিন হানিফ এব্রাহিম আলাহালামের কিছু কিছু শিক্ষা তখনও ছিল যারা মূর্তি পূজা করতো না তারা সেই আবাদত গুলো করতো আল্লাহ তাদেরই একজন তাহলে এখানে ধ্যান করার কথা বলা হয় নাই এই ধান ছবি তৈরি করেছে এখন আবার তৈরি করেছে কোয়ান্টাম ম্যাথড এরাও ধান শিখায় এর উপরে আমার লেকচার আছে ইন্টারনেট থেকে দেখে নেবেন বা আছে এটা নতুন করে জাল ছড়ানো হচ্ছে যার নতুন জালের নাম হচ্ছে কোয়ান্টাম ম্যাথড এরপর আলোচনা হয়েছে আবার হয়তো কোনো সময় আসবে এরপরে তারা ওয়াহাদুল উজুদ সর্বৈশ্বরবাদ এটা নিয়েছে ইউনানি ফলসাফার থেকে ইউনিয়ন ফলসফার আকিদ হল উকুল আসারা এটা যারা মানতে ফলসফা পরে তারা বুঝবে মানে একই অস্তিত্বের থেকে সবগুলো দেখা যায় ভিন্ন ভিন্ন অস্তিত্ব আসলে এগুলো কিচ্ছু ভিন্ন না সবগুলো একই আল্লাহ থেকে মানে এক এক সব এক সুফিদের এই আকিদা প্রথম প্রচার করেছে মানসুর হাল্লাজ যার আলোচনা আমি গত সপ্তাহে করেছি মানসুর হাল্লা এজন্য নিজেকে শেষ পর্যন্ত চিন্তা যখন করল সবই যখন আল্লাহ আমিও তো আল্লাহ আমার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং আনাল হক আমি আল্লাহ দিকে শুরু করুন এই সময় ওলামায়াম তাকে ঐক্যবদ্ধ রায় দিয়ে হত্যা করলেন কতল করে দিলেন জবাই করে দিলেন সুফিরা এখন বলে কি ওনারা অন্যায় করেছেন ওই মাহমুদুল হাসান সেনা কি ভাষণ দিয়েছে আমি যদি থাকতাম ওই সময় তাহলে বলতাম তাকে মানসুর আহ্লাদ হত্যা করার জন্য আমি বাধা দিতাম নিজের সে কত বড় মনে করলো তার মানে বাগদাদে ওনার সমপর্যায়ের কোন আমি যদি থাকতাম তাহলে আমি তাদেরকে হত্যা করে দিতাম না তার মানে হচ্ছে বাগদাদের ওই সময় যে আলেমরা ছিলেন তারা মাহমুদুল হাসানের যোগ্যতা অর্জন করতে পারে না এসে হত্যা করেছে অথচ আপনারা জানেন এই বাগদাদে আবদুল্লাহ ছিলেন এই বাগদাদে অনেক সাহবাহিকেরাম ছিলেন তাদের শিষ্যরা ছিল সে আলেমদেরকে তিরস্কার করে হয়েছে তুচ্ছ করা হয়েছে অপমান করা হয়েছে আর ওইখান থেকে আজ পর্যন্ত এই সুফিবাদী আঁকি দেয় যারা বিশ্বাসী তারা আলেমদেরকে ঘৃণা করে কোরআন আলেমদেরকে ঘৃণা করে আপনি দেখবেন মাজবান্ডারি যান আক্রসী যান এর মরিদরা কি করে আলেম দেখতে পারে না সুরেশ্বর যান কেন দেখতে পারে না জানেন ঘৃণা করে এরা কি করে আর এই যে গ্রুপটা যারা আলেম হইয়া আবার সুফিবাদী বিশ্বাসী এরা না ওদিকের না এদিকের এরা মুজাবজ এরা কি মুজাবজ না আলেমরা ওকে হত্যা করেছে আর এই মাস মাইজবান্ডারি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া এরা ওটাকে ঘৃণা করে মাঝখানে ঢুকল আলেম রাজারা এরা একদিকে সুফি জাকলে বিশ্বাস করে আর দিকে আবার কি তাহলে এরা কি এদের চরিত্রটা বড় আশ্চর্যজনক একদিকে আলেমরা যারা সর্বসম্মতিক্রমে মনসুর আল্লাহকে জবাই করে দিল তাদেরকে ওই সুফিদের মতো ভুল বলে আবার আলেমদের পক্ষেও তারা কথা বলে তার মানে হক ওলামায়ামদের বিরুদ্ধে আছে আজকেও যারা সেই বাগদাঁত আলেমদের মতো সিডিকের বিরুদ্ধে বেদাঁতের বিরুদ্ধে কথা বলে এই আলেমরা তাদের বিরুদ্ধে উঠে বলে লেগে যায় ঠিক কিনা কাজী বোঝা গেল ওই মাইজবান্ডারি দেওয়ানবাগি চন্দ্রবার আষ্টসী আর এই আলেমদের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই পার্থক্যের এতটুকু ওরা নামাজ পড়ে না এরা নামাজ পড়ে ওরা মাথায় টুপি দেয় না এরা টুপিও দেয় ওরা টুপিও তো দেয় ওরা হয়তো দাড়ি রাখে না এরা দাঁড়িয়ে রাখে सूतरा पीर आकी आकीाला पूजा करत मूर्ति पूजा करते मूर्ति गुलाके आल्ला पहुंचे देव नैकट्य अर्जने सहाय कर সুপারিশকারী তাহলে মূর্তি পুজকরা মূর্তি পূজা করতো মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে না সুপারিশকারী হিসাবে মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো আল্লাহকে হিসাবে মূর্তিকে আল্লাহ মেনে নাকি মাধ্যম হিসাবে এখনো যারা সেই মূর্তির জায়গায় পীরদেরকে বসাইলো তাদের মধ্যে আর পীরের মূরিরদের মধ্যে কোন পার্থক্য আছে ওরা পাথরের মূর্তি পূজা করত মাধ্যম মনে করত আর এরা জীবিত মূর্তি মাধ্যম মনে করে ব্যাস্ক ব্যতটুকু ওই মূর্তি ওই মূর্তি কথা বলতে পারত না হাদিয়া তো বানিতে পারত না ওই মূর্তি সম্পদের পাহাড় করতে পারে না এই মূর্তি সম্পদের পাহাড় করে ওই মূর্তির সঙ্গে দেখা করতে গেলে মুসলিম টাকা দেওয়া লাগতো না এর টাকা দেওয়া লাগবে ওই মূর্তি নিজে মানুষকে গোমরা করতো এরা নিজেরা কি করে গোমরা করে পার্থক্য এতটুকু হলো পাথরের কথা বলতে পারে না এরা কথা বলতে পারে ওদেরকে নাড়াচারা করলে মুখ দেওয়া বাইরে না কিছু নিজ দি বাইরে না আর এই যে লোকগুলো তোমরা যাদেরকে মাধ্যম মনে করো এদেরকে নাড়াচারা দিলে মুখ দেওয়া বাইরে পিস দেও বাইরে ব্যাস এতটুকু ভাইরা আমার এজন্য এই সুফিবাদীদের লিডার একদিকে হাল্লাজ সে পরিষ্কার করে দিয়েছে হাল্লাজ লিখেছে তার কিতাবে যখন বান্দা নৈকট্য অর্জন করতে মোকার আল্লাহ নৈকট্য পর্যন্ত পুষে যায় সোমালে সে আরো উপরে উঠতে থাকে তারা জাতিল মুসাফাত হাতফু আনিল এই পর্যায়ে যেতে যেতে সে বাসার থেকে বের হয়ে যায় মানে মানুষ থাকে না মানুষের সীমা অতিক্রম করে উপরে চলে যায় ফাইদা লামিয়া বু কাি হাজার বাসার ইয়েত যখন সে এই পর্যায়ে চলে যায় যখন তার আর বাসারিয়ত থাকে না মানুষের স্তর অতিক্রম করে উপরে চলে যায় হাল্লাফি হিল ইলাহ তখন তার মধ্যে আল্লাহ ঢুকে যায় আল্লাহ তার মধ্যে ঢুকে যায় আল্লাহ একাকার হয়ে যায় আল্লা দি হাল্লাফি ইসাহে মারিয়াম যে আল্লাহ ঢুকেছিল ইসাহে মারিয়ামের ভিতরে তাদের দাবি মধ্যে এরপরে কামা তখন সে যেভাবে ইচ্ছা করে সেভাবে হতে থাকে কারণ আল্লাহ তো সে হয়ে গেছে এখন তার ইচ্ছা যেভাবে সেভাবে সবকিছু ঘটতে থাকে সে যেটা চায় না সেটা হয় না তার যতগুলো কাজ সব আল্লাহর কাজ হয়ে যায় সে যা করেও কাজটা সে করে না করে কে আল্লাহ করে এই পর্যায়ে চলে যায় আল্লাহর থেকে সব সিনে দেখেন আল্লাহর আল্লাহর আন্দাজ নাই এরকম প্রশ্ন করেছে ভেদে মারেফাৎ পনেরো নাম্বার বৃষ্টি আজ দেখে নেবেন বিস্তারিত ঘটনা সেখানে আছে এরপরে এই আকিদার দ্বিতীয় রূপকার হচ্ছে এবনে আরাবি এবনে আরাবি সুফিদের নিকটে শায়েখে আকবর নাম হল মহিনুল আরবি বহুত বড় আলেম এবং হকানি আল্লাহ আলেম আলু সুন আল জামার আলেম এই দুইটা লোকের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ আকবর হাদিসের কিতাবগুলোতে মুসলমানদের কিতাবগুলোতে পার্থক্য করেছে একটা হলো এবনে আরাবি আলিফলাম ছারা এইটা হল সুফিদের এবনে আরাবি আর একটা হচ্ছে শাহেখ আবু বকর এবনুল আরাবি হচ্ছেনুল আরবি আলিফলাম দিয়ে এ নিয়ে আহ জামান আলেম খুব ভালো করে বুঝতে হবে এই এবনে আরাবি হচ্ছে সুফিদের একজন দ্বিতীয় প্রতিষ্ঠাতা মানসুর হাল্লাজ হল আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায় আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায় এবং কোন পার্থক্য থাকে না এটা হলো মানসুর হাল্লা রাকিরা এই মানসুর হাল্লাজের পরে এটাকে আর ধাপ এগিয়ে নিয়ে গেছেন যেই লোকটা তিনি হচ্ছেন এই আরবি মহিউদ্দিন এবনে আরাবি সুফিদের পরিভাষায় শেখে আকবর বড় ভিড় কি নাম শায়েখে আকবর কারণ যে সবচেয়ে বেশি গুমরা করতে পেরেছে তার নাম কি আল্লাহ কোরআন বলেছেন ওকাদা জাহালনা আকাবের মুজরি মিহা আকাবের আকাবের না কোরআনে আকাবের বলা আছে শব্দরা কোরআনে আছে কিন্তু কি অর্থে আছে আকাবের কথা দাদা জালনা ফি কুল্লে কর আমি প্রত্যেক জনপদে প্রত্যেক করিয়া প্রত্যেক গ্রামে গ্রামে জনপদে আমি तैर मजरे एकर करना मकरबंदी कर चक्रांत कर षंत्रार दिन के ध्वस कर ফিহা, ওরা ওই জনপদে মকর করে ওরা মানুষকে আল্লাহর কারাম থেকে ফিরিয়ে নেয় ওরা দাবি করে বুজুর্গেরা মরে না ওরা দাবি করে বুজুর্গেরা সব দেখে ওরা দাবি করে কাশ্মোলা থাকে ওরা দাবি করে বুজুর্গেরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করতে পারে আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দিতে পারে আল্লাহ বলছিল তালা বলছিলাম একশো তেইশ নাম্বার আয়াতমিম এরা যে মকর করে চক্রান্ত করে নিজের সঙ্গে করছে না নিজেকে এই লোকটা যে আকিদা পেশ করলো তা হচ্ছে ওয়াহাদুলুদ কি নাম খুব ভালো করে শুনুন আজকে ওয়াহাদুল উজুদ এটা হিন্দুদের একটা হিন্দুদের আকিদা হচ্ছে ভিন্ন ভিন্ন কোন অস্তিত্ব নাই सब अस्तित्व आल्ला सबी आल्ला नाम हाकिह दिया हाकि हाकिह दिया हल प्रथम आल्लाके मोहम्मद हदीज तैयारी হাদিসটা একটা জাল হাদিস হাদিসটা কাশফুল খাফা আলবাস, মজিলাস ইসমাইল আজ এ কে আছে এটা সাফা নাম্বার হাদিস থেকে ওরা তৈরি করেছে হাদিসটা হল নূরের হাদিস যেটা বলা হয় মুসান্নাফে আবদুল রাজাকে আছে আসলে নাই জাল হাদিস আর আবদুল্লাহ আবদুল্লাহ রাজিয়াল আবদুল্লাহ থেকে বর্ণিত যা বেরেপনে জাল হাদিস দেখেন কি বলতেন আপনারা একদল দেখবেন ঘরে সুন্দরী বউ আছে তারপরেও তারা আর একজনের দিকে তাকায় কারণটা কি হারানের মধ্যে মজা বেশি পায় ঠিক এরকম কোরআন এবং হাদিসের সহি কথা বললে মজা লাগে না জাল হাদিসের মধ্যে কি আছে দেখে না কি মজা আব্দুল্লাহ থেকে বর্ণিত হোক আকবির আসিয়া আমাকে বলুন আল্লাহ তালা সর্বপ্রথম সবচেয়ে প্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন বলার কথা না কাল আন্নবীসাল্লাম আল্লাহাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সৃষ্টি করেছেন কবলাল আসিয়ায়ে সবকিছু সৃষ্টি করার পূর্বে নূর আর নূরি তোমার নবীর নূরকে তৈরি করেছেন আল্লাহর নিজের নূর থেকে এখন করেন আল্লাহ নিজের নূরের থেকে মামা নূর তৈরি করেছেন জিনিস এরপরে ফাজা আলাদা আলিকা নূর ইয়াদুরফিল কদার হাইসুশা আল্লাহ এরপরে এই নূর কদরে ঘুরতে রইল যতদিন আল্লাহ তার ইচ্ছা সুফেরা এখানে একটা কাহিনী তৈরি করেছে আল্লাহর নবী নাকি জিব্রাইল একদিন চাচা কেন বললাম তুমি এটা আমি শুনেছিলাম কুমিল্লাক বক্তাওয়াজ করা যায় চাচা বললো অথচ চাচা না বলবে কি যেন ওরা কি বলে যেন জ্যাঠা বলবে আচ্ছা আরবিতে চাচা আর আরবি আছে কিছু শব্দ জ্যাঠা কেন বললো না আল্লাহ নবীর কাছে নালিয়ে দিল ফাতে মা কেন আমাকে চাচা বললো জ্যাঠা বলল না তা আল্লাহ নবী বললো জিব্রাহ রাগ করো না তুমি জন্ম হয়ে কি দেখেছো আমি দেখেছি একটা নূর সত্তর হাজার বছর উঠে থাকে আবার ডুবে যায় সত্তর হাজার থাকে আবার সত্তর হাজার বছর উদয় হয় আবার সত্তর হাজার ডুবে যায় তো আল্লাহর নবী বললাম জিব্রাহল এখন সেই নূরটা আছে কেন না এখন তো দেখি না আমার চেহারা দেখে তাকাও দেখে ওই নূর এখন কি হলো তাহলে তো জ্যাঠাই হলো চাচাই হল এই যে রস দিয়ে বয়ন করলো এরা চিন্তা করলো না যে আরো চাচা ছাড়া পার্থক্যই নেই অশিক্ষিত পীরদের মুড়ি বেশিরভাগ শিক্ষিত না অশিক্ষিত এই যে বেশিরভাগ অশিক্ষিত লোকেরা আর যারা শিক্ষিত এদের মতলব আছে এরা বুঝতে পেরেছে এটা একটা পয়সা কামাই করার এটা কোনো পরিশ্রম লাগে না কি সুন্দর কথা এই যে রস দিয়ে বয়ন করলো বছর কান্তে রইলেন কান্তে পাখিরা বসে বসে পানি খাইত নাটক নাটকের তো একটা সীমানা আছে এটা ওই সীমানাটাও নাই এরপরে হঠাৎ করে মনে পড়লো আল্লাহর আরো নাকি লেখা ছিল এই ওয়াজ কিন্তু আমিও করেছি আমার পুরাতন কেসে শুনে বুঝতে গেলে আমার ওয়াজ হক আসার পরে দবা করেছি অনেকে এখনো পুরাতন ওয়াজ গুলো শুনে অনেক প্রশ্ন করেন মনে রাখবেন পুরাতন ওয়াজ কিছু ঢুকে গেছে সিডিতে বা ইন্টারনেট আছে ওগুলো ডিলিট করা হচ্ছে এগুলো এইগুলো আপনারা প্রচার বেশি করবেন না আমি তো ওই আকিদার থেকেই আসা এটা ক্লিয়ার এই ওয়াজ আমি করেছি আল্লাহ রসুসালামের তখন দিয়ে অসা করলো দোয়া করার পরে আল্লাহ তারা বললেন হে আদম তুমি এই নাম পাইলে কোথায় আল্লাহ রসুল বলেন আপনার নামের সঙ্গে লেখা দেখেছি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না আসমানজনে কিছুই সৃষ্টি করতাম না এরপরে শুরু হলো ফার্সি আর উর্দু দিয়ে কবিতার মহাম্মদ রাখা আফলাক। হে নবী আপনাকে সৃষ্টি না করেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আল্লাহ কেন সৃষ্টি বলা আছে না এরপরে আল্লাহ তালার क्षमा पैलाना कुरान सुरी छात्र दिखे फ्का रब्बी कलिमा आदम तरह रबे पक्ष कि वक््य शिखल अर्जन करलो फताब आल ওইগুলো বলার পরে আল্লাহা করে তারা তবাকবুল করে নিয়েছেন ফা ফা তা এখানে তিনশো বছর কাঁদছেন তারপরে পাখি পানি খাচ্ছে তারপরে ওই মনে পড়লো কি নাটক ফাতাবা বা আল্লাহ সঙ্গে সঙ্গে তার তবাকবল করে নিয়েছে তা লিখেছে সেই কালিমাগুলো কি সেই শব্দগুলো কি এই শব্দগুলো আমি নিজের পরে অত্যাচার করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহার চলে যাবেন আল্লাহ করে দিলেন এরপরে লেখছে কি এই যে কাহিনী যে আল্লাহ তালা তা তোমার নবীকে তোমার আল্লাহর নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন অতবার সেই নূর কদরে ঘুরতে রইল যদিনেষ্টা ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না মানব ছিল না দানব ছিল কিচ্ছু ছিল না ফালাম্মা আর হালকা এরপরে যখন আল্লাহ তালা সৃষ্টি করতে চাইলেন কাসামা দলিকা নুর আর ভাগ করেছেন ভাগ করেছেন তৈরি করেছেন কলমৌ দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন লৌহ লৌহ কলম না তৃতীয় অংশ আমিনা আল জান্নাত তৃতীয় অংশ দিয়ে তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নামা আর রইল চার নম্বর অংশ এই চার প্রথম অংশ করেছেন দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন মমিনদের কলবের নূর আলো অহুয়া আমিনা সেটা হচ্ছে মারেফাতম আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করেছেন মমিনদের আল্লা আদমকে সৃষ্টি করার দুই হাজার বছর আগে মোহাম্মদাহ নূর তৈরি করেছেন এরকম অনেকগুলো জাল হাদিস এই জাল হাদিস তৈরি করে তারপর দেখাইলো যে সব তো তাহলে কোথেকে শুরু হইল আল্লাহ নূর থেকে সবই তো আল্লাহ নূর থেকে আল্লাহর নূর থেকে সবই তৈরি হল এই জন্য আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা তাহলে সব কি হয়ে গেল এক হয়ে গেল তাহলে ভিন্ন কোনো অস্তিত্ব নাই এরপরে এমনি আরাবি বলল যখন আমরা দেখলাম যে সবই এক জায়গার থেকে সুতরাং ভিন্ন কোনো অস্তিত্ব নাই কাজে আমরা যা ভিন্ন দেখছি এটা আমাদের নজরের বিভ্রান্তি আসলে সবই আল্লাহ সবই কি একই অস্তিত্ব এটা নাম হল আহদাতুল অজুদ এটার নাম কি একটা অজুদ অর্থাৎ পুরা বিশ্বের সৃষ্টি বলেন সব আল্লাহর থেকে বিচ্ছিন্ন না সবই কি সবই আল্লাহ সবগুলো মিলিয়ে আল্লাহ আর এইখান থেকে মূলত একটা কথা প্রচলিত আমাদের দেশে আছে আল্লাহ সর্বত্র বিরোধমান আল্লাহ সর্বত্র বিরোজমান এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহর এলেম সর্বত্র বিরোধমান এটা ঠিক আল্লাহর জ্ঞান সর্বত্র বিরোধমান মোহিদম বীর কাফরিন দেখেন মমিন দর কলব আল্লাহর আড়স এরপরে এইটা তো বলল আরবিতে এরপরে ফাঁসিতে মান্না গুঞ্জাম দার জামিন লেটে গুঞ্জামদার কলু বে মোমেনা একটু ফসলের কান্দে শুনতে আরো মজা লাগে বাবারা আমি আসমানের সবাই হইনা জমিনের সবাই না। আমি মমিন বান্দার কলবে সবাই হই এটা কান্দে বলে বিশ্বাস না করে না। জাল হাদিস বুয়া হাদিস এই পীরগুলো এখন কি করে কোন জায়গায় আমি চ্যালেঞ্জ করেছি স্টাম্বের সাপক্ষীরাতে এই চরমনায় পীরের মুরিদার আমাকে ধরলো আমি স্টাম আনো লিখে দিল লিখে দিয়ে আসলাম যে তোমাদের তারিখ মতো তোমাদের স্থান মতো বহাজ হবে মহাবীর জেনে রাখো কোরআন এবং হাদিসের যে দলিল থেকে আসো আমি ওপেন চ্যালেঞ্জ করি আবাহনী মাঠ আছে নাহলে সিরাজগঞ্জের ব্রিজের সামনে অনেক জায়গা আছে পলটন ময়দান আছে তোমাদের জনশক্তি আছে তোমাদের পাবলিক আছে অর্থ আছে আমাদের কিছুই নাই আমাদের কোরআন এবং হাদিস আছে আমরা কোরআন এবং হাদিস বহাস করেছি ইনশাআল্লাহ খালি খালি সত্যি দেখাইও না যদি সত্যি থাকে কোরআন এবং হাদিস নিয়ে চলে আসে ভাইরা আমার এই ইউনানি ফালসাভার থেকে দাল হাদিস দিয়ে তৈরি করে এই একটা আলাদা ধর্ম তৈরি করেছে সেই ধর্মের ভিত্তি হচ্ছে ওয়াদাতুল ও আজকের দিবস আমি ক্লিয়ার করতে হচ্ছে। সব কিছু এক সবই আল্লাহ সবই আমরা বলি সবই আল্লাহ আল্লাহ হচ্ছেন খালেক বাকি সব কি মাখলুক খালেকার মাখলুকের মধ্যে কোনো মিল আছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা বাকি সব কি এই জন্য মেশকাতে পড়বে হাদিসটা হাদিস তো পরে সবাই মুশকিল হচ্ছে বুঝে না আল্লাহ তালা হাদিতে কুৎসি আল্লাহ তালা বলেন কাজ এবন আদম আর আদম এসে মনি আদম আমাকে মিথ্যা আমাকে তারা গালি দেয় সে গালি দেয় কেন তা ব্যাখ্যা বলেছে গালি দেয় এইভাবে তারা গালি দেয় এভাবে যে তারা বলে আমার সন্তান আছে অথচ আমি লামিয়া কুল্লি কুফি কুল্লাহ আমার কোন সাদৃশ্য কেউ নেই আমার কোন সমতুল্য কেউ নেই আল্লাহর সন্তান আছে এই কথা বললে গালি দেওয়া কেমনে হয় খুব ভালো করে বুঝুন গালি দেওয়া হয় মানুষকে যদি বলে কুত্তর বাপ কুত্তর বাচ্চা গালি হয় না। শুকুরের বাচ্চা শুকুরের বাপ গালি হয় কি না। কাউরে বলে দেখেন না এই বাটা শুকুরের বাচ্চা গালি হবে না। কেন গালি হইল শুকুরের মধ্যে মানুষের মধ্যে মিল আছে অনেক দিক থেকে শুকুরও একটা প্রাণী কুকুরও প্রাণী মানুষও প্রাণী শুকুরেও খাওয়া দাওয়া করে পেশাব পায়খানা করে মানুষও খাওয়া দাওয়ার পেশাব পায়খানা করে কুত্তায়ও ঘুমায় মানুষও ঘুমায় কুত্তায় বিয়ে করে মানুষও কি করে বিয়ে মানিজ্যতা করে আর কি এরকম ভাবে সন্তান জন্ম দেয় করে সন্তান জন্ম দেয় কুত্ত করে মানুষও জন্ম করে কুত্ত মরে মানুষও মরে কুত্ত মরল পথে গোলে গন্ধ আসে মানুষ মরলো কুত্তর পায়খানায় গন্ধ আসে মানুষ পায়খানা কি মিল এরপরেও যদি কাউকে বলে কুত্তর বাচ্চা খালি হয় কিনা আল্লাহর সঙ্গে বান্দার কোন মিল নাই এইখানে যদি কাউকে বলে আল্লাহর সন্তান গালি হয় কি না। কিনা হবে কি না কারো স্ত্রীর প্যাটে একটা বাচ্চা হলো সাপের বাচ্চা সেটাকে মানুষকে জানাইবে না তাড়াতাড়ি উপহাস করবে কি জন্য মানুষ করবে। কারণ হচ্ছে এই অথচ মানুষের সঙ্গে কারো স্ত্রীর প্যাকে যদি কুকুরের বাচ্চা হয় শুকুরের বাচ্চা হয় সেটাকে তাড়াতাড়ি গোপনে ওটাকে দাফন করে দেয় মানুষ জানতে না পারে मानुष्ट गाली जीवे जेहेतु मानुषर संगे एत दिक मिल जाओ जो तुम्हेंतर्कल्ला संगे मखलुकर संगे कोई आल्लासूल बोलो अलि बोलो बुजुर्ग बोलो कारो संगे को मिल नाई सबकिल्ला बंदा सबकिल्लाह तला सब आल्ला बंदा सबकी आल्ला गुल्लुम आतिहिम के माते आब्दा কেমতের দিবসে সব আল্লাহর কে আসবে কি হইয়া আল্লাহ গোলাম হয়ে আসবে এই আমি সাক্ষু দিচ্ছি আব না আল্লাহ আল্লাহর অংশ কি বললা তুমি তুমি তো ইসলামে প্রবেশই করো নাই এই সাক্ষী না দিলে ইসলামে করতে পারে না এই সাক্ষী করে সবচেয়ে বড় সাক্ষী আলমরা দিয়েছেন এই সাক্ষী না দিলে পুরস্কার যাবে এই সাক্ষী কোরআনে সবচেয়ে বড় সাক্ষী কোরআন বলছে কুলাই সেই সাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি সেই সাক্ষী এই সাক্ষী দিয়ে ইসলাম প্রবেশ করতে হবে কাজে তবা কর মুসলমান আল্লাহর একাকার করে দিও না মানসুর হাল্লাস কি বলল এমনি কি বলল কোনো সঙ্গে বর্জন করে এক আল্লাহ আল্লাহর নবীরা সবাই মানুষ ছিল আল্লাহ ছিল না কোরানে বারবার আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ তালা বলেছেন আমরা অন্য কিছু নই আমরা তোমাদের মানুষ আমরা তোমাদের মতো আলামাই আসা আল্লাহ যার উপর ইচ্ছা থেকে নবান করেছেন এতটুকু বেশ কম এরকম ভাবে সুরায় তেত্রিশ নাম্বারে আছে বলেছিল আমি আদমকে চিন্তা করব। আপনি একটা বাসার তৈরি করেছেন মাটি দিয়ে এই জন্য চিন্তা করতে পারেনাই আজকেও যারা বলে নবী রসুলরা মানুষ না মানুষ হলে তাকে রসুল হবে কি করে এইরকম প্রশ্ন যারা করে তাদের প্রথম লিডারের নাম ইলিশ ঈদের নাম কি প্রশ্ন শৈতান করেছে ওরানে যুগে যুগে কুফাররা বলেছে সুরাহন ইসরাহলের তিরানব্বই নাম বা পঁচানব্বই তরুণ আল্লাহ বলে আমি কি আল্লাহ না আমি কি একজন বাসার মানুষ রসুল ছাড়া অন্য কিছু এরপরে আল্লাহ বলছেন मानुषे तब तार हिदायत है मानुष के क्या पढ़ाई दें मानुष क्यों हमें तसुल माने नाई आल्लावा हिदायत ग्रहण कर কাফেরদের আকিদা ছিল এমনকি আমাদের নবীর যুগের কাফেরদের আকিদা ছিল মানুষ কোন রসুল হতে পারে না মানুষ কোন আল্লাহ হতে পারে না এই কারণেই তারা আল্লাহর কথা শোনে নাই আজকেও যারা বলে আজকেও যারা বলে রসুল মানুষ ছিলেন না আল্লাহর অংশ অনিরা আল্লাহর অংশ সব আল্লাহ আপনাদের মধ্যে ঢুকে যায় আল্লাহ সঙ্গে একাকার হয়ে যায় তারা যুগে যুগে তাদের যারা লিডার ছিল মক্কারিমের দশ এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন বলল তোমরা তো আমাদের মতো মানুষ তুই না তোমরা আমাদেরকে বাপ দাদার যুগ থেকে যা করেছি বাপ দাদার যুগ থেকে যে করেছি এইগুলো তোমরা আমাদেরকে এইগুলোতে সরাইতে চাও বাবদাদার দাদার যুগ থেকে পীরের দিকে বাপ দাদার যুগ থেকে পীরের তরিকা মেনে আসলাম বাপ দাদার যুগ থেকে পিসাবাদ করলাম বাপ দাদার যুগ থেকে বিশ্বাস করলাম সব করতে পারে আর এখন তোমরা ফিরাইতে চাও এই অভিযোগ করতো তুই দুন আনতা শুধু না আমাকে আবাউ না আমাদের বাপ দাদারা যার পূজা করতে ইবাদত করতো তা আজকে ফিরাইতে চাও আরো অনেকগুলো আয়াত আছে ওরা বলতো আল্লাহ এইগুলো জানিয়ে দিয়েছেন পরিষ্কার আমাদের রসুল সুলাম একজন মানুষ ছিলেন পার্থক্য কোন নবী রসুল গায়েব জানতেন না মানুষ ছিলেন পরিষ্কার বলা আছে সব জায়গায় দেখবেন যে সব কেবল বুজুর্গ অমুক বুজুগ এইটা দেখে ওইটা দেখে সব দুনিয়া তাদের হাতে নজরে আড়স করছে লৌহ কলম সব তাদের নখ দর্পে হ্যাঁ দেখে দুইজন গেছে আড়সে গিয়ে দেখে আল্লাহ নাই তখন কয়ে যে আল্লাহ তো নাই গেল কই হয়তো তুমি নইলে আমি আচ্ছা তুমি এই যে কাহিনীগুলো আছে এরা আল্লাহর আরো দেখে সব দেখে চরমায় পেরে বইগুলো পড়েন না আশেখ মাসুক আছে ভেদে মারা বইটা পড়েন কোন পৃষ্ঠায় সেরিক নাই আমাকে বলবেন যে এই একটা পৃষ্ঠাপেরিক নাই আমি দেখাই যদি পৃষ্ঠাপেরেক আছে ভাই এরা আমার এরা আল্লাহর পর্যন্ত বুজুর্গেরা সব দেখে সব জানে এক দল আছে বেরে নুবি তাদের আকি দল হলো নবীরা গায়েব জানে নবীরা মানুষ না আর এক দল হল আর দল এদের বিপরীত যারা হকালিপিত করে যারা এরা অলিরা গায়েব নবীরা গায়ব জানে বিশ্বাস করে না অলিরা গায়ব জানে অলিরা সব দেখে ওরা দোষ করলো কি ওরা নবীরা বলল আলিমুল গাইব আর তুমি অলি বুজুরকে কে বলল আলিমুল গাইব খালি তো আলিমুল গাইব না ওরা বলে আলিমুল গায়েব গায়ব জানে আর তুমি তো বললা আল্লাহ সাথে মিশে যায় আল্লাহ হয়ে যায় মারাত্মক কোনটা বেশি নবীরা এই কথা যারা বলে তারা বেশি মারাত্মকর না যারা বলে আল্লাহ একাকার হয়ে আল্লাহর হস্তক্ষেপ করে সব দেখে শুনে আল্লাহ ফিরে তারা বেশি মারাত্মকের পয়সা কিনে মারাত বলুন আসমানে জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এরকম কোরআনে কত পরিষ্কার লেখা আছে আমার উপরে যা ওহি করা হয় আমি মাত্র তারই অনুসরণ করি এর বাইরে কিছু না ওহির মাধ্যমে আমাকে যা জানানো হয় আমি এতটুকুই জানি এর বাইরে কিছুই জানি না কোরআন কথা একশো চৌচল্লিশ নাম্বার আয়াত এরকম আল্লাহ আপনাকে জানিয়েছি আপনিও জানতেন না আপনার জাতীয় জানতো না এর আগে আমি ওহি করার আগে কেউ জানতো না আল্লাহ বলে কেউ জানতো না আপনিও জানতেনা জানাই নির মাধ্যমে রহি ছাড়া কিছুই জানতেন না এরা বলে সব জানে এরা মানে কি সব জানে এরকম কত আয়াতার কথা পেশ করব। আমি আয়াত আপনাদের নাম্বার দিয়ে খালি আপনার আয়াত পড়েন সুরাই ইস একশো দুই নাম্বার আয়াত সুরায় সুরার বান্ন নাম্বার আয়াত সুরায় নজমের তিন চার নাম্বার আয়াত সুরায় নুরের এগারো নম্বর আয়াত এই সবগুলো পড়েন সুরায় নামালের বিশ নম্বর আয়াত সুরাই ইউনুসের চার নাম্বার আয়াত এই সবগুলো করলে দেখবেন যে পরিষ্কার কোন অলি গায়েব জানে না কোন নবী গায়েব জানে না আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে যাকে যতটুকু জানেন সে ততটুকু জানে এছাড়া কিছুই জানে না সব বাফলুক সব কি আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহর সমতুল্লে কেউ নাই সুতরাং ওয়াহুল বলেন একাকার হয়ে যায় আল্লাহর সঙ্গে মিশে যায় আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় এইগুলো সিরিকে আকিদা এই সমস্ত আকিদা যদি কারো থাকে আমি পরিষ্কার করে বলি সে সিঁড়িকে আকবরের মধ্যে লিপ্ত আছে বড় সিঁড়িকে মধ্যে লিপ্ত আছে ছোট শিরিক না বড় সিঁড়ি কিন্তু লিপ্ত আছে তাকে তবা করতে হবে এরকম যদি কারো আঁকিটা জানা থাকে তার পিছনে সালাদা যায় হবে না পরিষ্কার কিছু সালাদ পরে শুধু আল্লাহ আল্লাহর উপর এবার তো যাবে নাকি ওরাও দাবি করে ওরা আল্লাহ এদিন লাগে না তা আপনি আল্লাহর পিছনে কি আবাজ করবেন ভাইরা আমার আল্লাহ তারা হয়ে যাবে না আল্লাহ দাবি করে বসেছে যারা আল্লাহ দাবি করে আর এবারটা ফেরাউনও তো আল্লাহ মানত ফেরাহুল আল্লাহ দাবি করেছিল মানে মিশরের সার্বভৌমত্বের দাবি করেছিল মিশরের আল্লাহ দাবি করেছিল সে ফেরাউন দাবি করেছিল মিশরের আইন দেওয়ার মানে কে নতুবা ফেরাউনের কি ছিল আল্লাহ ছিল ফেরাউনে এরকম আল্লাহ দাবি করে নাই যেরকম আল্লাহ দাবি করে কারা এই পীরা যেরকম আল্লাহ দাবি করে এইরকম দাবি করে নাই ফেরাউন করে নাই নমরুদ করে নাই হামান করে দুনিয়ার কোন বড় কাজটা করে নাই এজন্য পরিষ্কার হতে হবে এই সমস্ত আকিদা বর্জন করে তাও সেই জন্য আকিদা করবো আল্লাহ আহাত আল্লাহ এক সমাত তিনি কারো কাছে ঠেকা তার কাছে সকলে ঠেকা আশ্রম মানে কি আমি গেলি দু ইউলাম জন্ম দেন নাই তার থেকে কেউ জন্ম নেয় নাই তার সাথে কোনো সম্পর্ক নেই তার সমতুল্য সমপর্যায়ের কেউ নেই কোনো পীর নাই কোন বুজুর্গ নাই কোন নবী নাই কোন রসুল নাই এই আকিদা কিরিয়ারের নাম তাও হেদার কার আকিদা এগুলো ক্লিয়ার থাকতে হবে মনসুর হাল্ল বলেন আরেব না বলেন এই সব আকিদায় বিশ্বাসী যারা তাদের থেকে করেন তবা করবেন আসল্লু তালে মাইন।